এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে খানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেখানে তে আল্লাহ রাজি হয় যাতে রসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আমাদের বাংলাদেশ আমাদের লাল সবুজের পতাকা স্বাধীনতার পঁয়ত্রিশ বছর বারবার ক্ষমতার পালাবদল হয়েছে নির্দিষ্ট দুটি পরিবার পালা করে বারম্বার ক্ষমতার স্বাদ ভোগ করে চলেছে ক্ষমতার হাত বদল হলেও দেশের মৌলিক কোনো পরিবর্তন আসেনি ফিরে জনগণের কাঙ্ক্ষিত যার ফলে দুর্নীতি দুঃশাসন হানাহানি আর প্রতিহিংসার দামারলে চলছে বাংলাদেশ প্রতিদিন রক্ত ঝরেছে অনেক নিরীহ আদম সন্তানের এ সকল দুঃশাসনের অবসান ঘটাতে উজ্জীবিত হয়ে দাঁড়িয়েছে সেই আহ্বানকে সুরে সুরে জনতার সামনে তুলে ধরেছে কলরবের শিল্পীরা এবারে যেখানে সেখানে দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে খানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেখানে তে আল্লা রাজি হয় যাতে রসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানত অজাগাতে ভোট দিলে ভাই হবে কি আন ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানত জাগাতে ভো দিলে ভাই হবে কি আনা ভোটো ভাই দেশের তারাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভর দেবো ভাই সেখানে আল্লাহ রাজি হয় যাতে রসুল খুশি হয় যেখানে না হয়। এবার যেখানে সেখানে ভাই ধানের সীশার নৌকা সে তো দেখছি বারে বাপ শান্তির কথা মুখে বলে মুলে সৈরাচার ধানের সীশার নৌকা সে তো দেখছি বারে শান্তির কথা মুখে বলে মূলে সই রাচা ধানের নৌকা সে তো দেখছি বারে শান্তির কথা মুখে বলে মূলে ওদের লাগি দেশটাই আজি ওদের লাগি আজি দুর্নীতিতে শীর্ষ হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভোর দেব ভাই সেখানে আল্লাহ রাজি হয় যাতে রসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবোনা ভাই কেউ বাবা বার কেউ বা স্বামীর নাম লুটে পুটে খাই নাই ওরা মোদের ফাঁকি দিয়া কেউ বাবা বার কেউ বা স্বামীর নাম লুটে ফুটে এখনি দাউরে শপথ বসে থাকার সময় নাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেই কানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় সেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই লাঙল সে তো ভাঙ্গা চুরা পাল্লার দড়ি নাই একবার দিক আবার মাথা টা ঠিক নাই লাঙ্গল সে তো ভাঙ্গা চুড়া পাল্লার দড়ি নাই একবারে দিকার অধিক মাথা টাঙ্গল সে কত কাল এদিক দিকার কতকাল এবার সোজা পথে যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানে আল্লাহ রাজি হয় যাতে রসুল খুশি হয় যেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে ভাই তোর মাথাতে কাটাল রেখে খাইলো চিরকাল ভোটের তাবার গুটি হয়ে চলবি কত কাল তোর মাথাতে কাটাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাটালে দেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাল এবার তোদের জাগতে হবে তোদের আনতে হবে দিনের জল যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই भुट देवो भाई शेख ते अल्लाह राजी है जाते रसुल खान शेखा <स्या> ने भोट देवो ना भाई ए बार जे खान शेखा ने भोट देवो ना भाई ए बार जे खान है शेखा ने भोट देवो ना भाई